আমাদের সমাজে বিভক্তির বড় কারণ আকিতার মতভেদ না ফেকার মতভেদ বর্তমানে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হল আকিতা নিয়ে যা ঝগড়া ছিল কম বেশি যা ছিল না ছিল এটা তো ছিলই বর্তমান সময়ে আমাদের বিভক্তি দলাদলির বড় কারণ কি ফেঁকি মতভেদ আর এটা সাহাবিদের যোগে মোটও কোনো বিষয় ছিল না এক সাহাবি তিনটা কাতবে এক সাহাবি একটা কাতবে এক সাহাবি রফাদি রফাদ কখনো ছয় তক বীরে ঈদের নামাজ পড়েছেন কখনো বারো তকবীর ঈদের নামাজ পড়েছেন গুলো আছে এটা হলো গেল আবার একজন তাবি এক ইমাম বলেছেন রক্ত বেরলি অজু ভেঙে যাবে আবার আরেকজন বলছে রক্ত বেরলি অজু ভাঙবে না তার রক্ত বেরিয়ে গেছে তার পিছনে নামাজ পড়েছে একার মতভেদকে তারা বিভক্তির কোন বিষয় মনে করেননি এটা তো হতেই পারে মতভেদা যেহেতু কোরআন হাদিসের স্থির আর জীবনটা অসীম নতুন নতুন সমস্যা আছে কাজে এসতেহাদ লাগবে এসতেহাদের ক্ষেত্রে মানুষের দিমত হতেই পারে আমার মত আমি বলবো ঠিক আছে কিন্তু অন্য মতের লোক গোমরা তারা আমাদের বেদল এই চিন্তা কখনো সাহাবিরা করেননি কিন্তু আমরা বর্তমানে করছি আর কারণ হল আরো খারাপ কারণ সেটা হল পদ্ধতি সেম কেমন মনে করেন আলিয়ার আর ভিতরে দূরত্ব ওরা আমার দলের না ওর আমরা ওর দলের না জামাত তবলিগ পীর সাহেবদের দূরত্ব জামাত যে কাজটা করে শরীয়তের পরিবেশে তার নাম হল আল্লাহর পথে দাওয়াত ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ না আর কোন নাম আছে এর জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন আল্লাহর দিনকে আমেজনে চেষ্টা করে এই তো মুখে বলে তো আর তো কিছু না মানুষ আসলে তাকে বোঝায় তাকে দিন শেখে এই তো এটাকে ইসলামের পরিবেশে কি বলে আপনি যে নাম ই দেন একামতে দিন বলেন রাজনীতি বলেন জিহাদ বলেন কিন্তু কাম আপনি কি করেন অন্য মানুষকে আল্লাহ পথে ডাকেন এই তো না না, অন্য মানুষের নাকি আপনি নিজে এক করতে দিন ক্যাম্প করে ফেলেন আপনি মানুষকে দিন ক্যাম্পের দাওয়াত দেন তবল কি করে একই তো কাজ করে আরেকজন মানুষের যে বলে ভাই নামাজ পড়েন রোজা রাখেন এই তো খানকায় খানকায় ওয়াজে ওয়াজে কি করে ওই কাজটাই করে তাহলে আমরা মূলত একই কাজ করছি কাজ আমাদের দুটো নিজের জীবনে দিন ক্যাম করা অন্যদেরকে পথে আরেকটা এই দুটো কাজ আমরা করছি পদ্ধতিগত পার্থক্য কেউ বলছে এই কায়দা করলে ভালো হবে ভালোর অনেক ফিরিস্তিচ্ছে এইটা করলে এইটা করলে এইটা করলে এই হবে এই হবে তাই হবে আর কোন কায়দা করলে ভালো হবে আরেকজন বলছে এই কায়দা কলে ভালো এই এইটুকু ঠিক আছে এরপর আমরা কি বলছি ওই কায়দা কিছু আমার দিনের ভাই ওরা বেদিন নাকি এই যে দিনী ভাই কখনো পীর ভাই কখনো চিল্লার ভাই এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল আর ওরা কি হইলো তালি আমরা আমাদের যেমন মনে করেন আমাদের মাদ্রাসা যে আমি এত আছে আমার এই মাদ্রাসার জন্য আমি প্রচার করি মানুষের ভক্তিভতি বলি কিন্তু কেউ যদি দারুল আমালে যে অথবা কি মাদ্রাসা একাডেমিয়ায় যে ভর্তি হয় আমি বলবো কিছু না ভাই খবরদার ওখানে নষ্ট হয়ে যাবে বা এরকম করো কি। না মনের ভিতরে বলবো ওটা দল মাদ্রাসায় আর ওর সাথে মিশা যাবে না সালাম দি এরকম নাকি না আমি আমার পদ্ধতিকে কে ভালো বলতে পারি কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন এলএম শেখাচ্ছেন তারাও শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জন্য এটা বিভক্তির একটা কারণ একটা মৌলিক বিষয় হলো যে জন্য বিভক্তি বাড়ছে সেটা হল আমরা যখন সমালোচনা করি তখন দাঁত মুখ খিচিয়ে ফেলি নি বোঝেননি মনে করেন আমি তবলিক জামাতের সমালোচনা করব। অথবা আমি জামাত তবলিকের সমালোচনা করব আমি আল্লা তালা বলেছেন আদবের সাথে কথা বলবে কোন অভদ্র ভাষা ব্যবহার করবে না আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে শরীর মতো লাগে আমার ব্যাপারে যদি কেউ বলে আমার যেটাই কষ্ট লাগবে আমি কথা বলবো একজন লোক আদবের সাথে বলে তাহলে আমি আরেকজনের ভুল বে বলবো কেন কিছু বোঝে না দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে বোঝেনা ইসলামের দুশ্মন এটা করে কোরআন বোঝেনা ইমামদেরকে নবী বানিয়ে নিচ্ছে আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে আর আল্লাহ অপরের উপহাস করতে এক উপহাস করবেনা বাজে মন্তব্য করবেনা কোন খারাপ উপাধি লাগাবানা তাদের ব্যাপারে টিপ্পণী কাটবানা আন্দাজে মানে কল্পনায় ধারণার পরে কথা বলবে না কিন্তু আমরা এগুলো সব বলছি এখন কথা হলো একজন বলেছে যেমন একজন বলেছে এই যে আনা নামাজ পড়ে ইহুদিদের নামাজ এখন এর ভিতরে আমরা কি বলবো তুরাদা নামাজ পড়ি খ্রিস্টানের নামাজ এখন কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে কি করবেন আমার রাগ হবে কিন্তু কথা যাতে বলেছে এর ভিতরে যে পার্থক্য আছে প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক ভালো মানুষ আছে এবং প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক বাজে মানুষ আছে এখন আমি যদি ওই সব বাজে মানুষদের কথা আমরাও সব বাজে হয়ে যায় উমতের মহব্বত কে টেকাবে বলেন কাজে রাগ হলে দুই সর আল্লাহ সেদিন পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয় আর যে কথা মোমেন কে বেথা না দেয় হ বলবেন সত্য বলবেন কিন্তু দু চারবার দনটাকে শান্ত করে এরপর বলেন নইলে ওর শয়তান আপনার ভিতরে কোচা মারতে শুরু করবে এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে